আরেকটি নিয়ে এ পর্যায়ে যে মাসাল আলোচনা করবো সেটা হচ্ছে কার্যামতি করা হারাম কারণ সুরেশের মধ্যে বলেছেন বললো যে ওই জাতি কখনো সফল কাম হতে পারে না যারা নিজেদের আমির বা অধিনায়ক বানিয়েছেন কোন মহিলা সুতরাং ইমামতি একটা আপনার आलो के पड़ा जाएगा हाँ एक कथा रसुल जो शाड़ी कथा बोले नतारे कथा तक महिला शी के दी पीछे दीते हैं जो महिला कतार पीछे হম সুতরাং যখন তাদের কাতার পিসে হওয়ার কথা তাদের আপনার ইমামতি পুরুষের ইমামতি করা হারাম কিন্তু মহিলাদের ইমামতি করতে পারবে দ্বিতীয় নম্বর যার গোসল ফরাজ হয়েছে অথবা তার কোনো নাপাকি রয়েছে সেই যদি সেই ব্যাপারে জানে এমন তার ইমামতি করা হারাম কিন্তু যদি সে এটা জানে ভুলে গেছে তার সে ইমামতি করেছে পরবর্তীতে জানা গেছে যে হ্যাঁ তার উজু ছিল তাহলে মুক্তাদি যারা আছে এদের সালাদ হয়ে যাবে হ্যাঁ ওর সালাদ তাকে আবার করতে হবে এটা না কারণে নেতৃত্বের ব্যাপার ইমামটা সুতরাং তার সালাদের কারণে তাদের সালাদ অশুদ্ধ হয়ে যাবে না সে আজানোর কারণে আহ তার সালাদ আদায় হয়নি সে আবার আদায় করে নেবে হম তৃতীয় নম্বর যেটা সেটা আছে। যেখানে নাই সেখানে দেয় এক হরফের আর আরেক হরপ পরে ফেলে অথবা এমন ভুল করে যে অর্থ পাল্টে যায় এমন লোকের ইমামতি চলবে না তবে যদি তার মুক্তিও সেই পর্যায়ের হয় তাহলে সেটা হইতে পারে কোন কোনো হ্যাঁ তাইলে এই তিন জাতীয় মানুষ চতুর্থ নম্বর হচ্ছে একজন ইমামতি হারাম না যার বিশেষ করে বা কবিরা কাজটা প্রকাশ্যে করে যেটা প্রকাশ্য অথবা সেই কোনো কুফরি জাতীয় বেদাতের দিকে মানুষকে আহ্বান করে তাইলে তার ইমামতি চলবে না সুরের সাইজদার আঠারো নম্বর আয়তাল্লাহ বলেন ফ। পাঁচ নম্বর যে ইমামতির উপযুক্ত নয় হারাম ইমামতি করা সে আছে যে রুকু সেজদার এবং দাঁড়ানো বসা এই ঠিকমতো করতে পারে না সেই ব্যক্তি যারা পারে তাদেরকে নিয়ে ইমামতি করতে পারে না কিন্তু সেই জাতীয় যদি মানুষ হয় তাইলে সেই জাতীয় মানুষের চলতে পারে কিন্তু পিছনে সক্ষম ব্যক্তি থাকলে এরই মতেই চলবে না তাইলে যাবে না সুতরাং এই ব্যাপারগুলো খেয়াল রাখার বিষয়ে আল্লাহন আমাদেরকে সঠিক বুঝে আমলক করা দান করুন নসল্লা আল বিনা আলী সামিজম